বাংলা মানবতার সম্মানিতি বাংলার দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনা করছি আমুলে সলেহ সম্পর্কে আমরা ইতিপূর্বে আমুলের সলেহটা কি সৎ আমুলটা কি বোঝানোর চেষ্টা করেছি এরপরে আমরা আলোচনা করব আমুলের সলের ফজিলত আমলে সলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন মানুষকে উন্নতির সর্বশিখরে তুলে দিতে পারে তার এই সফলতা দুনিয়াবি জীবনেও রয়েছে এই সফলতা পরকালেও রয়েছে আর পরকালের সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে রব্বুল আলমিন তাদেরকে চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করাবেন সুরাল বাইয়নার শেষ আয়তে আল্লাহরবুল আলম রতপর বলেন রদি আল্লাহু আন ঘুম আন দেয়ালি কালিমানু খসিয়া রব্বাহ আল্লাহরব্বুল আলমিন তার পক্ষে সন্তুষ্ট হবেন অরদুয়ান এবং তাদের প্রতিও আল্লাহ রব্বুল আলমিন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে আর এই মর্যাদা তাদের জন্য রয়েছে লিমানু খসি অরব্বা যে ব্যক্তি তার প্রভুকে ভয় করবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে आमले चले जे व्यक्ति कर तर पति आल्ला सन्तुष्ट हबेंट बोलते कि बुझी एक लक्ष्य कर सन्तुष्टी जार पति आल्लाबुष्ट हन तरह पृथ्वी को प्रयोजन है ना अल्लाह रबुल आलमीन अल्ला मानुष के जाननाते जहान नाम फैसला देवारे रसल्ला सल्लाहिकल्लम যখন জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহরুল আলমিন বলবেন হাল রাজি তোমরা কি সন্তুষ্ট হয়েছ আল্লাহরবুল আলমিন জান্নাতবাসীদেরকে এই কথা বলবেন হাল রজি তুম তোমরা কি जान्नाते प्रवेश करम्जी नाम के जहान्न मुक्ति दिन ये सन्तुष्ट अर्थात जानात আল্লাহর প্রতি সন্তুষ্ট হিজাব আল্লাহর মালাম বলছেন জান্নাতবাসীদেরকে এর চেয়ে বড় প্রতিদান আর কিছু দেওয়া হবে না সেই প্রতিদানটা হলো আল্লাহর দিকে তাকানো দেখা আল্লাহকে দেখাটাই হলো সবচেয়ে দিদার সবচেয়ে বড় সাক্ষাৎ সবচেয়ে মর্যাদানদের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তার নিজের দেখা রবীন্দ্রগণ আল্লাহকে দেখতে থাকবেন আল্লাহ কতই না সুন্দর এটা হলো যারা আমলে সলেহ করবে তাদের জন্য এই পাওয়া এই বদলা শর্ত হলো আমলে সলেহ করতে গিয়ে যেন কার সঙ্গে আমি কাউকে শরিক না করে আমুলের সলে করলে আল্লাহ রাব্বুল আলমিন এই বদলা দিবেন সোরা আলের আয়াতে আল্লাহ আল্লাহর আমুলে সলের কি ফজিলত। যে ব্যক্তি তৌবা করবে এবং সৎ আমুল করবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার সমস্ত পাপ গুলিতে নেকে পরিণত করে দিবেন। তাহলে আমুলে সলের গুরুত্ব কতটুকু আমি পাপ কাছ থেকে ফিরে আসলাম এবং আমলে সলেহ করা শুরু করলাম তাহলে তার প্রতিদান যত পাপ করেছি সমস্ত পাপ গুলোকে আল্লাহ রাবুল আলমিতে পরিণত করে দিবেন কেন চাইব না এটা আমরা আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন পাপে জড়িত আমরা আহ্বান জানাতে পারি সকল ভাই ও বোনকে আমরা পাপ কর্ম ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একটু আমলে সলের ফিরে আসে আল্লাহ রাবুল্লা আলম বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমাকে ভয় করে আমার পথে যারা ফিরে আসবে ওই ব্যক্তির সমস্ত পাপ কাজকে আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দিবেন আল্লাহ তাকে উত্তম সবচেয়ে বড় প্রতিদান দান করবেন বড় মর্যাদা দান করবেন তাকে আল্লাহ রব্বুল আলমের ইউ আজরা। তাকে উত্তম প্রতিদান উত্তম যা দান করবেন তাহলে বুঝে যাচ্ছে সত করলে আল্লাহকে ভয় করে যদি আমলের দিকে আমি ফিরে আসি তাহলে আমার প্রতিদান অনেক অনেক অনেক সমৃত দর্শক মন্ডলী আমরা আমুলে সলে করব উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমুলের সালে যে ব্যক্তি করবে ওই ব্যক্তির প্রতিদান সম্পর্কে আমরা স্পষ্ট হলাম এই পৃথিবীতে আমুল করতে যে আমি একটি বদলা পাচ্ছি আমার পাপ নেকিতে নিকিতে পরিণত করা হবে পরকালে আমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবো কানাতলাহ জান্নাতুল ফিরদাউসে নজুলা अल्लाह रब्बुल्ला आलमीन जान्नते मेहमानदारी कर अल्लाह रब्बुल आलमीन जान्नर वाषी आसबें जरा आम सले करब सब्खात हलो आल्ला के देखाटा हलो ममिन जीवन सब चे बड़ सफलता आल्ला के अल्लाहर सुराते आल्लाह के आल्ला सम्मान सुराते आल्ला मर्जदार सुराते সুন্দর ছোঁড়াতে দেখতে পাবে কেবলমাত্র জান্নাতবাসী গণে আর কেউ আল্লাহকে এত সুন্দরভাবে দেখতে পাবে না সুতরাং যে ব্যক্তি আল্লাহর এই সাক্ষাৎ পেতে চায় সে যেন আমলে সলেহ করে কিন্তু দুঃখজনক হলেও অতীব সত্য যে আমরা অনেকেই আমলে সলেহ করতে গিয়ে বিভ্রান্ত হই বিপথে চলে যাই কখন আমরা লক্ষ্য করি না এটা আমুলের সলেহ কিনা এত সুন্দর ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমুলের নামে যদি অসৎ আমুল করে থাকি অন্য নামুল যদি করে থাকি তাহলে তার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ আর আমি অন্য আমল করতে যাব কেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান তো আছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল্লাহ সাল আলী আসসাল্লামের আদর্শ তো আমাদের সামনে রয়েছে আমরা সেটা আমুল না করে ব্যক্তি আমার মডেল আমার অনুসরণীয় ব্যক্তি হবেন একমাত্র মোহাম্মদ সাল আলি সাল্লাম তবেই আল্লাহর পক্ষ থেকে রাসুল মুহাম্মদকে পাঠানোর সার্থ থাকবে আমি যদি সেই রসলের পদ্ধতিকে দেওয়া আদর্শকে আমি উপেক্ষা করে চলি তাহলে রসল সাল্লামের আসার দরকার ছিল কোন প্রয়োজন ছিল। আর পক্ষ থেকে আমি আল্লাহ তাহলে আমি কেন মুসলিম এবং বিধান কেন পাঠানো হলো আমলে সলে করতে গিয়ে আমি কেন লক্ষ্য করি না এটা বড় পরিতাপের বিষয় বড় আক্ষেপের বিষয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমি মোহাম্মদ বাদুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে দডেজি দাই অফ ইসলাম point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Nahi. Ikka braham diutya naaste. Bhagwan eki hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the truth path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind.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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম আমুল সলের দিকটা নিয়ে আমলে সলেহ করতে গিয়ে আমরা প্রথমত যে বিষয়টি লক্ষ্য করার কথা বলেছি সেটা হলো আমলে সলে আগে নির্ধারিত হতে হবে কোনটা দ্বিতীয়ত হলো আমরা কোন উদ্দেশ্য করছি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে অমা উমিরু ই আবুদুল্লাহ মুখলি সিন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আমার এবাদত করবে একনিষ্ঠ চিত্তে হোনাফা একাগ্রতার সাথে এবাদত করবে এটাই তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেন অমা কলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন सुरएार छप्पन नम्बर आयताल्ला मानुष के एवं जिन जति सृष्टि कर एकम्र उद्देश्य हलो इबादत कर लिवा हेदन लिया शब्द अर्थ हलो लिओ हेदन तरा तहत प्रतिष्ठा कर सर्वक्षेत्रे जीवन अनेकगुलो क्षेत्र रही मानुष्टर विचरण अनेकगुल दिक रही है প্রত্যেকটা দিকেই আল্লাহর প্রতিষ্ঠা করার নাম হলো আল্লাহর ইবাদত করা আর একজন মুসলিম ব্যক্তি সর্বদাই যেখানে যাই করবে সেখানে আল্লাহর সন্তুষ্টি জড়িত থাকবে দেখুন না আমরা একটু দেখি আমরা যেখানে অবস্থান করি সেখানে আল্লাহর ইবাদত রয়েছে আমি যখন বাড়ি থেকে বের হব তখন বলছি বিসমিল্লাহ তাও অক্কাল তো আল্লাহিআ এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া রয়েছে আমি যখন কোনো কাজ শুরু করব তখন বলবো বিসমিল্লা কাজটি শেষ করার পরে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি যখন অফিস থেকে বা কাজ থেকে বাড়ি আসব তখন বলবো বাড়িতে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করব আমি যখন চলছি রাস্তায় পরস্পরে দেখা হলে সালাম বিনিময় করব এখানেও একটি সোয়াব রয়েছে এইভাবে দেখা যাচ্ছে সর্বত্রই আল্লাহর এবাদত নিহিত রয়েছে আমি যদি ব্যবসা করতে চাই তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ব্যবসা যেন মুক্ত থাকে ব্যবসাটা জন্য হারাম না হয় ব্যবসায় যেন ধোঁকা না থাকে তাহলে আল্লাহর এবাদত ওখানেও করা হলো নির্দেশ পালন করা হলো আমি যদি চাকুরি করতে চাই তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যেন মিথ্যা কোনো ভাওচারে স্বাক্ষর না করি আমি যেন কোনো ব্যক্তির কাছে অবৈধ টাকা ঘুষ যেন না কারণ আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাকে দেখছেন একজন মুসলিম বান্দা যা কিছু করবে সবই তো তার এবারে কোনো কিছুই নাই। আমি যখন বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠবা কুনালা হু মুকিনা মুয়াটি পড়ে উঠতে হচ্ছে কোন জায়গায় নেই সব জায়গাতে এবাদত আছে আর এই এবাদত করতে হবে সুন্দরভাবে সাথে আল এবুদাল তুমি আল্লাহকে দেখছো এটা যদি না পারো তাহলে অন্তত এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটি কাজী আমাকে করতে হবে কাজগুলো হবে ভালো কাজ আর সেটা করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে দেখায় করতে হবে আমি যখন এবাদত দাঁড়াবো এবাদত করব। যে কোনো কাজই হলো এবাদত মমিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিহত রয়েছে এই এবাদত যখন আমি ঘুমাতে যাচ্ছি তখনও বলছি আল্লাহ হুম্মা বিস্মিকা আমুত ওয়াহিয়া এখানেও দোয়া পড়ছি ঘুম থেকে ওঠার পরে আবারত বলছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমালে সুর ঘুম থেকে ওঠার পরে এই দুয়া পড়ছি এখন এপাদত যখন ঘুম থেকে উঠে আমি বাথরুমের দিকে যাচ্ছি টয়লেটে যাচ্ছি তখন বলছে আল্লাহ এটা বলছি বাথরুম থেকে বের হওয়ার পরে বলছে কে করতে বসছি। তখন বলছে বিসমিল্লাহ। অজু যখন শেষ করছি তখন বলছি কি আসাহু আল্লাহ হিরিন কি চমৎকার অজু করার পরে যখন আমি এবার জন্য দাঁড়িয়ে যাচ্ছি তখনও আল্লাহর স্মরণ করছি শুধু সালাদাম হাকাত এগুলো নয় বরং যে যেখানে যে মোমিন বিচরণ করবে সব দিকে সে এবাদত করবে এটা তার নিয়ম কৃষিকাজ যখন করতে যাবে অবশ্যই সে হারাম জিনিসের আবাদ করবে না অন্যের সম্পদ সে ভক্ষণ করবে না সামাজিক অধিকার অর্থাৎ ওই কাজ কৃষিকাজ করতে গিয়ে অপরের সম্পত্তি অপরের জমিন থেকে আত্মসাত করবে না মানুষকে ধোঁকা দিবে না কি চমৎকার একটা দৃশ্য প্রত্যেকটি ক্ষেত্রেই যেন এবাদত নিহিত রয়েছে একজন রাজনীতিক ব্যক্তি রাজনৈতিক ময়দানে গিয়ে যা বলবে রসুল্লাহ সাল আলিহ আসাল্লামের মতো তিনিও ইসলামী রাজনীতি খোলাফায়ের আশেদিনের দেখানো রাজনীতি পথটি তুলে ধরবেন রাষ্ট্র ব্যবস্থা থেকে সুদকে হারাম ঘোষণা করবেন সুদ মুক্ত মানুষকে তিনি দান করবেন তিনি একজন হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন আবু বকরের মতন ওসমান আলী রাজা আনহুম তাদের মত দায়িত্ব পালন করবেন এটা তার নৈতিক দায়িত্ব কোথাও কোনো মানুষ যেন কষ্টে না থাকে তার দিকে তিনি লক্ষ্য করবেন এটা তার সেই জীবন প্রত্যেকটি ক্ষেত্রে मिन जीवन के मुस्लिम व्यक्ति के मन रखते रसलम्लाम इजहि নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন কোনো আমুলই কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে আমুলটি একমাত্র তার জন্য না হবে নাসাইতে আসছে সহি সনদে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের এই হাদিস থেকে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি এবাদত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্যে করলে সেটা এবাদত বলে গণ্য হবে না আরেকটি বিষয় অন্য হাদিসে গোটা পৃথিবীটি হলো গজবপ্রাপ্ত এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই গজবপ্রাপ্ত ইগা বিহি অজহল্লা তবে যে কাজটি করা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেটাই হলো সঠিক কাজ তখনই পৃথিবীর রহমত হবে। তাহলে স্পষ্ট যে কাজ আমি করতে যাব যেখানে আল্লাহর বিধান থাকবে যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে সেখানেই রয়েছে কল্যাণ হলে সেটা অভিশপ্ত ওখানে কখনো ওই ব্যক্তি সফল হতে পারবে না আমি বান্দা হিসাবে যখনি ব্যক্তি হিসাবে যখনই আমি কোনো কাজ করার জন্য মাঠে যাব বা চাকরিতে যাবো ব্যবসা করতে যাব। রাজনীতি করতে যাব। রাষ্ট্রনীতির সাথে জড়িত হব তখনই ওই কাজেই থাকতে হবে আল্লাহর সন্তোষটি যদি সন্তোষ না থাকে তাহলে ওটা অভিশপ্ত কাজ আশ্চর্য পৃথিবীর তাহলে বুড়োটাই একটি রহমতের জায়গা হিসাবে পরিণত হবে কিন্তু সেগুলো আল্লাহর উদ্দেশ্যে যদি না হয়ে থাকে তাহলে সেটা অভিশপ্ত হিসাবে গৃহীত হবে আজকে অসংখ্য মানুষ কাজ করছে বিভিন্ন দিক ও বিভাগে কিন্তু এই দিকগুলো কখনো আল্লাহর উদ্দেশ্যে করা হয় না যদি আমি কৃষক মানুষ হাল চাষ করতে গিয়ে আমি বিসমেল্লা বলে শুরু করি শেষ করে আলহামদুলিল্লাহ যদি পড়ি তাহলে আমার কাজটি হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি এখান থেকে যে উপার্জনটা করব এই উপার্জনটেও আমি যখন ভক্ষণ করব। তখন কিন্তু সেখানেও বিসমুল্লাহ বলবো। শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক লোকমাতে আলহামদুলিল্লাহ পড়া উচিত খাওয়ার পরে আমি আবার বলবো আলহামদুলিল্লাহ হিল্লাদি কফানা মাল্লা সন্তুষ্টি থাকতে হবে হলে সেই কাজটি হলো অভিশপ্ত ওই কাজে কোনো কল্যাণ কখনো হবে না হওয়ার প্রশ্নই আসে না সমন্বিত দর্শক আমরা আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে প্রত্যেকটি কাজ জীবনের সর্বক্ষেত্রে যেটাই করি না কেন সেটাই আল্লাহর উদ্দেশ্য করতে হবে আমি একজন লেখক আমি লিখি লিখব দেশের পক্ষে জাতির পক্ষে মানুষের পক্ষে ইসলামের পক্ষে সেখানেও থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি যেন দেশের পক্ষে লিখতে গিয়ে জাতি যেন কল্যাণের মধ্যে থাকে সেটা লিখব বিসমেল্লা বলে কলম ধরবো আল্লাহামদুল্লাহ বলে শেষ করব তার মধ্যে আমার একটাই চিন্তা থাকবে যে লেখনির দ্বারা যেন আল্লাহর বন উপকৃত হয় দেশ উপকৃত হয় আমি যখনই কলম ধরব ইসলামের পক্ষে তখন তো কোনো কথাই নেই একজন মানুষের কল্যাণের পক্ষে লেখলাম সমস্যাটা সমাধান করার স্বার্থে আমি কলম ধরেছি লেখলাম এখানেও আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে সন্তুষ্টি এক কথায় আমরা বলতে পারি আমরা যে যেখানে থাকবো সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করব করবো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা হলো আল্লাহর সন্তুষ্টি একটি ভালো কাজ করার মধ্যেও রয়েছে আল্লাহর সন্তুষ্টি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওই বক্তব্য আমাকে মনে রাখতে হবে আর দুনিয়া মানে ওনা সেটাই হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট হলে সেটা অভিশপ্ত সেখানে অভিশাপ নেমে আসবে আমরা যেকোনো কাজই করব, যাই করব যেই স্থানে থাকব তার মধ্যে आल्ला सन्तुष्टि नहीं आसाराण चेष्टा करब प्रयोजन संशोधन आल्लर उद्देश्य उद्देश्य सकल क्षेत्र सब क्ज करार तहफिक दान कर आल्ला के सख् रेखे जाना क्ष करतेल्ला जन हमें देखे बाह के देखी य उद्देश्य सकल क्ज कर तहफिक दान करें সুবাহানুমতুল আমি বেছে নিয়েছি পিসি কে একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন চ্যানেল उिंग আমাদের ইমেল করুন